রমাদান উপলক্ষ্যে বিশেষ লেকচার সিরিজান এই অডিও সিরিজটি শাইফ আহমদ মুসজিবুল হাফিজর সিরিজে গতকাল আমরা রমাদানের শেষ দশ রাতের প্রধান প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তবে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইচ্ছে করেই তেমন বিস্তারিত আলোচনা করা হয়নি সেটা হলো লাইনাতুল কদর লাইনাতুল কদর নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করতে চাই এটা এমন একটা বিষয় যা শেষ দশ রাত চলে আসার আগেই আলোচনা করতে হবে কারণ আমাদেরকে এর জন্য প্রস্তুত হতে হবে রমাদানে আমরা অনেক সুযোগ পেয়েছি আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল শট আমরা মাফ করে দেয়া হয় হ্যাঁ লাইলাতুল কদর যেটা রমাদানের আমাদের শেষ সুযোগ লাইলাতুল কদরের গুরুত্ব লাইলাতুল কদরকে কেন্দ্র করে সম্পূর্ণ একটা সুরা নাজিল হয়েছে পাঁচ আয়াতের এই সুরার নামকরণ করা হয়েছে আল কদর আবার সুরা প্রথম দিকটি খেয়াল করুন দেখবেন চার থেকে ছয় আয়াতে লাইলাতুল কদর সম্পর্কেই বলা হচ্ছে অর্থাৎ কোরআনে প্রায় ১১টির মতো আয়াত পাবেন কেবল মাত্র একটি রাত সম্পর্কেই বলছে ভাগ্যের রাত অথবা লাইলাতুল কদর লাইলাতুল কদর আর সব রাতের মতো সাধারণ কোনো রাত নয় এটা সেই রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে নিশ্চয় আমি একর আগ নাজিল করেছি কতরের রাতে কত এক হুফিল আমি এটি বরকতময় ও কল্যাণময় রাতে নাজিল করেছি কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম সুরা আত্মান এখন প্রশ্ন হল কেন একে লাইলাতুল কদর বলা হয় দুটো কারণ হতে পারে অথবা দুটোর মধ্যে যে কোনো একটি কারণে কদর শব্দের অর্থ হলো মূল্য বা গুরুত্ব কদরের রাতকে গভীরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এর নাম হয়েছে লাইলাতুল কদর ইনশা আল্লাহ রাতের গুরুত্ব সম্পর্কে আমরা সামনে আলোচনা করব দ্বিতীয়ত কদর কথাটি এসেছে ভাগ্য থেকে এই রাতেই আমাদের ভাগ্য লেখা হয়ে থাকে তাই এর নাম লাইলাতুল কদর কেউ কেউ হয়তো বলবেন থামুন থামুন আপনি আমাকে এলোমেলো করে দিচ্ছেন আপনি বলেছিলেন যে আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই ভাগ্য লেখা হয়ে গেছে আর এখন বলছেন যে কদরের রাতে ভাগ্য লেখা হয় কোনটা সঠিক সেটা আগে বলুন আসলে বিষয়টা হলো এই যে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে আর কত রাতে এক বছরের সবকিছু এটা হলো সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে বিকচিত ফয়সালা দেয়া হয়ে থাকে সুরা আদো খান আয়াত চার পুরো বছরে সব বিষয় ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় কারা এই বছর মারা যাবে কারা ধনী হবে কারা গরিব হবে পুরো বছরে সব কিছু এই রাতে ঘুমানের কোন সময় নেই এই রাতে আপনার লেখা হবে আপনার সমস্ত বিষয় ফের হাতে পরিচালনার জন্য তুলে হবে। ভালো খারাপ সব কিছু তাই এই রাতে আল্লাহর রহমতের জন্য আর মহিমানৃত্য রজনী সম্বন্ধে তুমি জানো কি কদর আমি খুব দামি কোন একটা জিনিস কিনে আনলাম আর আপনি আমার কাছে সেই জিনিসটি চাইলেন তখন আমি যদি বলি আপনি জানেন এটার দাম কত আমি এই প্রশ্নটা করার সাথে সাথে আপনার মস্তিষ্কে গেথে যাবে যে জিনিসটার মূল্য আসলেই অনেক বেশি যা বর্ণনার বাইরে আল্লাহ বলেন তুমি কি আদৌ জানো যে লাইলা তুল কদর কি তুমি কি আদৌ জানো যে এই রাতে তুমি কি পেতে যাচ্ছ কদরের রাত হাজার রাতের চেয়েও উত্তম। আয়াত অর্থাৎ এই রাতের হাজার মাস অর্থাৎ এটাই হলো আপনার রাত ভাই বোনেরা এটাই আপনার রাত কেউ যদি আপনাকে প্রশ্ন করে তোমার রাত কোনটা বলুন লাইলাতুল কদর কেউ হয়তো বলবে তার রাত হলো তাদের বাসর রাত কেউ হয়তো বলবে তার গ্র্যাজুয়েশনের রাত অথবা সেই রাতের কথা যে রাতে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে ঠিক আছে এটা কোনটাই খারাপ না কিন্তু কজন বলবে যে তাদের রাত হলো সেই রাত যে রাতে তাদের কাত থেকে তাদের পুনহায়ের বোঝা সরিয়ে ফেলা হয় ওল্লাহি এটাই আপনাদের জীবনের সবচেয়ে খুশির রাত হওয়া উচিত যে রাতে আপনি আল্লাহর ইবাদত মাত্র কয়েক ঘন্টা কাটিয়ে তিরাশি বছরের সমান স্তব পেয়ে যান এই রাতে আপনি আল্লাহ আকবর আল্লাহ আর আহমদুল বললেন যেন হাজার মাস ধরে আপনি জিকির করে গেলেন। এই রাতে আপনি বা করলেন তা যেন বছর ধরেই আপনি তিলাবাত আর দবা করে গেলেন এই রাতে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন তো যেন তিরিশ হাজার দিনই আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন আপনার কি লাইনাতুন কদ সম্পর্কে সত্যি কোনো ধারণা আছে আল্লাহর কসম সত্যি করে বলুন তো যেই লোক এই মহান রাতের বরকত মিস করেছে সে কি নিজেকে নিজেই ধোকায় রেখে দেয়নি যেই লোক এই রাতে খারাপ কাজ অথবা ফালতু কাজে পার করে দেয় সে কি নিজেই নিজের উপর জুলুম করে না আরামের ঘুম বাদ দিন অলসতার সময় পার করে দেবেন না বিশেষ করে এই রাতে নিজের পা দুটোকে দৃঢ় করে রবের সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে করুন, এবং তিরাশি বছরের সমান নেকি অর্জন করে নিন কোন বোধ শক্তি সম্পন্ন মানুষের দ্বারা এই সুবর্ণ সুযোগ হারানো সম্ভব না এতে প্রত্যেক কাজের জন্য ফেরেস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে সুরা কদর আয়াত চার সহিয়াল জামি এবং অন্যান্য হাদিসের গ্রন্থে এসেছে যে এই পৃথিবীতে যত পাথর কণা রয়েছে তার থেকেও বেশি সংখ্যক ফেরেশতা এই রাতে অবতীর্ণ হয় এবং জিব্রাইল আলা ইসাল্লাম তাদের সাথে আসেন কি চমৎকার একটা বিষয় কখনো ভেবে দেখেছেন এই বিষয়টার মাধ্যমেই তো ব্যাখ্যা পাওয়া যায় যে এই রাতটা কত শান্তির জিব্রাইল আলাহ ইসলাম নবীজি সাল্লা মৃত্যুর পরে এই পৃথিবীতে আসা বন্ধ করে দিয়েছেন কিন্তু লাইলাতুল কদর এমন একটি বিশেষ সময় যখন জিব্রাইল আলাহ ইসলাম দুনিয়াতে নেমে আসেন সব সময় সেরা কাজকেই ভালোবাসে বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে তারা হচ্ছে এমন ইবাদতারী যারা কখনো আল্লাহর নফরমানি করে না তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তা এই করে সুর আত্ম আয়াত ছয় তাদের ইবাদত করার জন্য উপরে আছে সকাল সন্ধ্যা এবং গুরুত্বের কারণে তারা কদরের রাতে করে এই মহান রাতের জন্য ফেরেস্তারা পর্যন্ত আসমান ছেড়ে দুনিয়াতে নেমে আসে অথচ কিছু মানুষ এমন শুভ সুযোগ হাত করে পাপ কাজে ডুবে থাকে শান্তি ফজরের উদয় পর্যন্ত তা অব্যাহত থাকে সুরা আলকদর আয়াত পাঁচ এবার আসি লাইলাতুল কদরের চিহ্নসমূহ। সমূহ কদরের রাতটা হবে শান্তির রাত এবং প্রশান্তি হচ্ছে কদরের রাতের একটা চিহ্ন এই রাতের ব্যাপারে সাহি এবং চাল হাদিস মিলিয়ে প্রচুর হাদিস বর্ণনা করা আছে আমরা তার কিছু আলোচনা করব এই রাতের কিছু চিহ্ন রাতে প্রকাশ পায় আবার কিছু প্রায় পরের দিন সকালে এবং মুসলিম রহিমাহুল্লার একটি সহি রবায়তে এসেছে আবু রায় বলেন আমরা একবার লাইনাতুল কদম নিয়ে আলাপ করছিলাম তোমাদের মধ্যে যারা এই রাতকে মনে রাখবে তারা যেন এই রাতের চাঁদকে দেখে নেয় যা একটি থালার মতন হবে অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া চাঁদ যা দেখতে হবে অর্ধেক থালার মতন আবু দাউদ আল এবং মুসনাদে আহমদে বর্ণিত আছে যে উপাদা ইবেন আসলামিদ বলেছেন নবীজি সাল্লাই বলেন হবে পরিষ্কার আর একটা রাত। মনে হবে যেন সেই রাতে একটা উজ্জ্বল চাঁদ উঠেছে এই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে উজ্জ্বলতা চাঁদ থেকে আসবে না বরং সেই রাতটা স্বচ্ছ এবং উজ্জ্বল হবে ফের দুনিয়াতে আসা যাওয়ার কারণে আল্লাহ তালা সেই রাতে নূর দিয়ে দেবেন হাদিস্ট্রীতে আরো বলা হয়েছে কত রাত হবে একটি শান্ত এবং প্রশান্তির রাত যা না খুব ঠান্ডা না খুব গরম আর সেই রাতে ফজর পর্যন্ত আকাশে কোনো তারা খসবে না এগুলো হলো লাইলাতুল কদরের কিছু চিহ্ন কোনো কোনো আলেমদের মতে সেই রাতের বাতাস হবে ধীর স্থির কেউ কেউ বলে থাকেন হয়তো কেউ স্বপ্নে এই রাতের ব্যাপারে দেখে থাকবে আবার কোনো আলেম বলেন সেই রাতের ইবাদত আর সালাদ হবে বিশেষ খুশুযুক্ত এই সবই ভালো ভালো কিছু আলেমদের মতামত এছাড়াও অনেকে বলেন যে কদরের রাতে কোনো কুকুর ডাকবে না কিন্তু এ কথার কোন ভিত্তি নেই এই ছিল লাইলাতের কদরের কিছু নিদর্শন কিন্তু তারপর কি হবে কদর রাতের পরে তিন সূর্যটি হবে সাদা এবং করা রোদযুক্ত হাজার আলাসকালানী এবং অন্যান্য আলেমদের মতে এই সকল নিদর্শন দেখেই লাইলাতের কদর নির্ধারণ করা সম্ভব আর তাবারি এবং ইবেন আল আরবি বলেন মানুষ যদি এই রাতটাকে চিহ্নিত করতে না পারে তবুও এই রাতের ইবাদতের স্বভাব লাভ করবে অর্থাৎ আপনি যদি নাও জেনে থাকেন যে কদর আসলে কবে হবে তবুও আপনি সব পেয়ে যাবেন ইভেন হাজার সহ আরো কিছু আলেনদের মতে এই রাতের পূর্ণ নেকি পেতে হলে অবশ্যই এই রাতে নিদর্শনগুলোকে চিহ্নিত করতে হবে না হলে অন্য সাধারণ রাতগুলোর মতোই সব হবে এই মতামত অনুযায়ী কেবলমাত্র তারাই হাজার মাসের সমান নেকি অর্জন করতে পারবে যারা এই রাত থেকে চিহ্নিত করতে পারবে দুটি মতামতের ভেতরে এই মতটা অত্যন্ত দুর্বল একটা মত কতের রাতে বান্দা যদি আল্লাহ ইবাদাত করে সে যদি তারপরে আল্লাহ ইমাম এই রাত চিহ্নিত করেও ফেলে তারপরেও সে যেন অন্য কাউকে না জানায় কারণ রাতটা চিহ্নিত করতে পারা একটা কারামত বা অলৌকিক বিষয়ের মতো তাই সে যেন ব্যাপারটা গোপন রাখে কেন কারণ এর মাধ্যমে সে লোক দেখানো থাকে এবং মানুষের হিংসা থেকে মুক্ত থাকতে পারবে সুরা ইউসুফ থেকে এমনটাই শিক্ষা পাওয়া যায় মু তিনি বলেন বৎস তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করোনা তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য সুরা ইউসুফ আয়াত পাচ যখন ইউসুফ আলাইসাল্লাম ভালো স্বপ্নটি দেখেন ইয়াকুব আলাহ ইসলাম চাননি তিনি এই স্বপ্নের কথা কাউকে বলেন আয়ের কারণ হতে পারে এভাবে আপনার সময় বাঁচবে কেউ যদি সেই রাতে চারদিকে ঘুরে ঘুরে বলতে থাকে যে আমি এই দেখেছি সেই দেখেছি আমি নিশ্চিত আজকেই সেই রাত তাহলে অনেক সময় নষ্ট হবে এর চাইতে বরং ইবাদাতে সময় দেওয়া বেশি জরুরি লাইলাতুল কদর আসলে কোন রাত তা আমরা কেউই জানি না লাইলাতুল কদর সম্পর্কিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের একটা বিখ্যাত হাদিস প্রতি বছরই অনেকে প্রশ্ন করেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম সাহাবাদের বলতে যাচ্ছিলেন যে কোন রাতটি কদরের রাত যাওয়ার পথে তিনি দেখেন দুইজন লোক ঝগড়া করছে আর লাইল কদর কবে সে কথা ভুলে যান রসুল সাল্লাহ বলেন আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি এটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ দয়া যে আমরা এটা জানি না এটা আল্লাহর পক্ষ থেকে রহমত যে তিনি রসুল্লাহ সাল্লাহামকে ভুলিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে জানানো থেকে বিরত রেখেছিলেন কিভাবে এটা রহমত হতে পারে হ্যাঁ এটা রহমত কারণ আমরা যদি একটা নির্দিষ্ট রাত চিন্তাম তাহলে আমরা নিজেই পুরো রমাদানকে অবহেলা করতাম শুধু ওই একটা রাতের জন্য অপেক্ষা করতাম আর ওই রাতে অল্প কিছু ইবাদত করে যেতাম। কিন্তু তিনি বলেছেন এটা দশ রাতের মাঝে যে কোনো এক রাত এর ফলে আমরা এই দশ রাতে অনেক বেশি সব অর্জন করতে পারি এরপর আবার এটাকে ওই দশ রাতের যে যেকোনো এক বিজল রাতের এক রাত বলে নির্দিষ্ট করে দেয়া হয়েছে একটা কথা চিন্তা করুন যদি বলা হতো কদরের রাত বছরের তিনশো রাতের মাঝে যে কোনো এক রাত তারপরেও এই রাতটিতে ইবাদতের আশায় সারা বছর প্রত্যেক রাতে ইবাদত করা উচিত কারণ এই একটা রাতে আপনি যাই করবেন যে ইবাদতই করবেন সেটার জন্য তিরিশ হাজার রাত পরিমাণ প্রতিদান পেতে যাচ্ছেন একটা উদাহরণ দেয়া যাক আমি যদি বলি আমি একটা কাগজের টুকরায় এই বছরের যে কোনো একটা তারিখ লিখে রাখবো এবং সেটা লুকিয়ে রাখবো আর আমার লেখা ওই তারিখে যে কেউ আমাকে এক টাকা দেয় তাহলে সে বিনিময়ে আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা পাবে যে কোনো বুদ্ধিসম্পন্ন লোক কী করবে কেউ যদি বোকাও হয় তবুও সে যে কাজটা করবে তা হচ্ছে বছরের ৩৬৫ দিনের জন্য ৩৬৫ টাকা জোগাড় করবে এরপর প্রতিদিন আমাকে এক টাকা করে দেবে কেননা সে নিশ্চিত এভাবে করলে সে তিরিশ হাজার টাকা পাবেই বড় তার কয়েকশো টাকা ক্ষতি হবে কিন্তু এই কয়েকশো টাকার বিনিময়ে সে নিশ্চিতভাবে কি অর্জন করবে তিরিশ হাজার টাকা এটাই হল লাইলাতুল কদর পাঁচটা বিজল রাতের মাঝে কোনো এক রাতে আপনি যে কাজ করবেন তার জন্য তিরিশ হাজার রাতের সমান প্রতিদান পাবেন আল্লাহ মাত্র পাঁচ রাতের মধ্যে কমিয়ে এনে আমাদের প্রতি রহম করেছেন আল্লাহ তাহলে বলতে পারতেন যে এটা বছরের ৩৬৫ দিনের মাঝে যে এক একদিন। তখনও কিন্তু আমাদের কদরের রাতের জন্য খোঁজ করতে হতো আর তখন আমাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যেত আল্লা সুবাহ তালা একে শুধুমাত্র রমাদান মাসে কমিয়ে আনেননি তিনি আমাদের জন্য একে শেষ দশ রাতে কমিয়ে এনেছেন এবং ওলামাদের সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী শেষ দশ রাতের বিজল রাতগুলোতে অর্থাৎ শুধুমাত্র পাঁচ রাতের যে কোনো এক রাত হলো সবে কদরের রাত এর পরেও আপনি কিছু কিছু মানুষ পাবেন যারা প্রশ্ন করবে এই পাঁচ রাতের কোন রাতটি লাইলাতুল কদর এটা কিন্তু আল্লাহর সাথে বেশি কৃপাণতা করা হয়ে যাচ্ছে ইবাদাতের ব্যাপারে মনোযোগী হন লাইলাতের কদর আপনাকে অনেক কিছুই নির্ধারণ করে দিতে পারে কেয়ামতের দিনে সেই ভয়াবহ আতঙ্কের দিনে আপনি যখন মিজানের সামনে বিবস্ত্র আর খতনাবিহীন অবস্থায় দাঁড়াবেন তখন হয়তো এমন কিছু আপনার জন্য প্রশান্তি এনে দেবে যা আপনি এই রাতে করেছিলেন আপনি যখন বিশ্ব জগতের স্রষ্টা জাহান নামের স্রষ্টা আল্লাহর সামনে দাঁড়াবেন তখন ওই অবস্থায় এই রাতের কোন কাজই আপনার জন্য প্রশান্তি এনে দেবে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 ওহে মানব গোষ্ঠী তোমাদের রবকে ভয় কর নিঃসন্দেহে কিয়ামতের ঝাঁকুনি এক ভয়ঙ্কর ব্যাপার সেই দিন যখন তোমরা তা দেখবে প্রত্যেক স্তন্নদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী তার গর্ভবাত করবে আর তুমি দেখতে পাবে মানুষকে নেশাগ্রস্ত অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠোর সুরা আল হাজ এক থেকে দুই আল্লাহর সাথে কৃপণতা করবেন না হতে পারে এই রাতে আপনি যে বিপুল স্বভাব অর্জন করবেন সেটাই আপনাকে আপনার আখি সাফল্য এনে দিবে হতে পারে এই রাতি আপনাকে আপনার আমল নামার ডান হাতে এনে দেবে আর তখন আপনি আপনার পরিবারের কাছে দৌড়ে গিয়ে বলবেন এই নাও আমার আমল নামা পরে দেখো আপনি যদি লাইলাতুল কদর পেতে আগ্রহী হন তাহলে গত পর্বগুলোতে আমরা যা উল্লেখ করেছি তার সবকিছুই করতে সচেষ্ট হবেন নামাজ কোরআন তেলাওয়াতির থেকে শুরু করে আপনার জানা সব ধরনের ইবাদতি সাধ্যমত করার চেষ্টা করবেন তবে লাইলা কদরের জন্য একটা বিশেষ দো আছে কদরের রাতে এই দুআটি বেশি বেশি পড়তে হবে বিশেষ করে রমাদানের শেষ রাতে। কারণ শেষ দশরাতে যে কোনো একটি রাত হচ্ছে লাইলা তুল কদর বিশেষ করে বেজর রাত দোয়াটি কি দো আটি হল আল্লাহ মা আফুন তুফি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি পরম ক্ষমাসীন এবং ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন এখানে ক্ষমা করা অর্থে গফুর শব্দটি ব্যবহার না করে আপু ও ব্যবহার করা হয়েছে যদিও শব্দ দুটি একই তাহলে আপু ব্যবহার করার কারণ কি অর্থগত বিশ্লেষণ করলে আমরা দেখি যে আরবরা সাধারণত মুছে ফেলা অর্থে আপু ও শব্দটি ব্যবহার করে থাকে যেমন মরুভূমি থেকে পায়ের চিহ্ন চলে গেলে তারা বলে আফাত আসারাল আল মানে এটা তো মুছে গেছে এ থেকে আমরা এর অর্থটা সহজভাবে বুঝতে পারি এই দুই শব্দের পার্থক্য ওলামারা এই দুই শব্দের মধ্যে অনেক পার্থক্য উল্লেখ করেছেন কেউ কেউ বলেন যে ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার পর যদি ক্ষমা করা হয় তখন আপু ব্যবহার করা হয় আর হারাম কাজ করার পর ক্ষমা করলে তখন গফুর শব্দটি ব্যবহার করা হয় এটা থেকেও বিস্তারিত আরেকটি মত আছে কারো কারো মতে আল্লাহ তালার মাগ ফিরাতের অর্থ হচ্ছে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনার গুনহগুলো তারপরেও লিপিবদ্ধ হয়ে থাকবে এবং বিচার দিবসে আপনাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে অর্থাৎ আপনাকে মাফ করা হয়েছে ঠিকই কিন্তু বিচার দিবসের আগ পর্যন্ত সেগুলো মুছে ফেলা হবে না বুখারিতে বর্ণিত একটি হাদিসে এই ধরনের একটা কথা আছে হাদিস্রীতে বলা হয়েছে আল্লাহ তার এক বান্দাকে নিজের সান্নিধ্যে আনতে থাকেন আর তাকে প্রশ্ন করতে থাকেন তুমি কি নিজের অমুক গুনাহের কথা মনে করতে পারো বান্দা বলবে হ্যাঁ পারি এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবে তুমি কি অমুক গুনাহের কথা মনে করতে পারো বান্দা আবারও বলবে হ্যাঁ পারি এভাবে বান্দা যখন নিজের সকল গুনাহের কথা স্বীকার করে নেবে তখন আল্লাহ বলবেন আমি ইহকালে তোমার এই গুনাহগুলোকে গোপন রেখেছিলাম আর তারপর ক্ষমা করে দিয়েছি ওলামারা বলেন এটা হল মাঘ ফিরাত তাহলে আফু কি আফু এর থেকেও অধিক মর্যাদা সম্পন্ন ক্ষমা আর আমরা এমন ক্ষমাই পেতে চাই আফু হলো যখন আল্লাহ তালা আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবার পর তা পুরোপুরি মুছে ফেলেন কি বিচার দিবসেও সে সম্পর্কে কিছুই জিজ্ঞেস করা হবে না এমনকি আল্লাহ তাল্লা বান্দা এবং ফেরেস্তাদেরকেও এই কথা ভুলিয়ে দেন যেন বিচার দিবসে আপনাকে গুনাহের জন্য জন্য হতে না হয়। পাপ যখন মন থেকে ক্ষমা চায় তখন আল্লাহ অত্যন্ত খুশি হয়ে এই ধরনের ক্ষমা করে থাকে আপু শব্দটি কোরআনে অনেকবার এসেছে এর মধ্যে পাঁচ বার শব্দটি উল্লেখ করা হয়েছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির সাথে আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে কিন্তু তবুও তিনি ক্ষমা করে দেন ভালো কাজ তোমরা প্রকাশ্যে কিংবা গোপনে করো অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও তাহলে তোমরাও দেখতে পাবে আল্লা তালা অতি ক্ষমাসীন ও প্রবল শক্তিমান সুরা আন্নি আয় একশো আপু আর গফুর শব্দটি কোরআনে সম্মিলিতভাবেও এসেছে সম্ভবত এটা দেখানোর জন্য যে আপনি মাকফিরাত চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু আপনি যদি আরও অগ্রগর্তী হন এবং কঠোর প্রচেষ্টা করেন তাহলে আপু পাবেন যার ফলে আপনার সব গুণাহ সম্পূর্ণ মুছে দেয়া হবে যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখলেই বুঝা যায় যে আপু হচ্ছে গুফরান এর বিস্তৃত রূপ যার জন্য পুরস্কারের পরিমাণও অনেক বেশি হবে এইটাই হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং সম্মানজনক ক্ষমা খেয়াল করলে দেখা যায় যে আল্লাহ যখন সবচেয়ে গুরুতর গুন মাফ করে দেন বা মানুষকে অন্যদের কোন গুরুতর ব্যাপারে মাফ করে দেয়ার নির্দেশ দেন তখন আফু শব্দটি ব্যবহার করেন উদাহরণস্বরূপ বলা যায় মুস্তা আল্লাহ ইসলামের কম যখন একটি বাছুরকে বাছরকে রূপে গ্রহণ করেছিল আর স্মরণ কর যখন মুস্তাকে আমি বিশেষ একটি কাজের জন্য ৪০ রাত নির্ধারণ করে দিলাম তা যাওয়ার পর তোমরা একটি বাছুর মাবুদ রূপে গ্রহণ করে নিল আসলে তোমরা ছিলে ভীষণ জালিম। সুরা আল বাঁকা আয়াত একান্ন এরপর আল্লাহাল যখন তাদের ক্ষমা করে দেন তখন বলেন অতপর আমি এই আশায় তোমাদের ক্ষমা করে দিয়েছি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে সুরা আল বাঁকা আয়াত বান্ন এই আয়তে আল্লাহ আকু শি ব্যবহার করেছেন গফুর নয় এমনকি আল্লাহ কোরআন তিলাবাতকারীদের যারা বিদ্রুপ করেছে তাদের সম্পর্কে বলেছেন তোমরা দোষ ছড়ানোর চেষ্টা করো না একবার ইমান আনার পর তোমরা পুনরায় কাফের হয়ে গিয়েছিলে আমি যদি তোমাদের এক দলকে তাদের ইমানের কারণে ক্ষমা করে দিতে পারি তাহলে আরেক দলকে পুনরায় পুফুরিতে ফিরে যাবার জন্য ভীষণ শাস্তিও দিতে পারি কারণ এই শেষে দলের লোকেরা জঘন্য অপরাধী সুরা আত্মীয় শব্দটি ব্যবহৃত হয়েছে নাগফির নয় কারণ ইসলামের আচার অনুষ্ঠান রীতিনীতি নিয়ে উপহাস ও বিশ্বাসীদের ব্যঙ্গ বিদ্রোপ করা একটি জঘন্য অপরাধ ইসলামে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও একটি গুরুতর অপরাধ এই সম্পর্কে আল্লাহ তারা বলেছেন নীনচল্লিমানি নমস্ত জল غَفُورٌ ওহলী দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল নিঃসন্দেহে সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য অতপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল আলে ইমরান আয়াত একশো যেহেতু এগুলো সবচেয়ে জঘন্য অপরাধ তাই আল্লাহ আল্লাহতালা এখানে গফুরের পরিবর্তে আশা শব্দটি ব্যবহার করেছেন আমরাও पक्षिट कर डटवाट कम स्लैश रेन्फ मीडिया www.youtube.com youtubeube slash raingosmedia org 2015.